মানবতার সমাধান আসসালামু আলাইকুম আরহামি আলহামদুলিল্লাহ টিভি বাংলার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ অনেকগুলো পর্বে আপনাদের সাথে থাকতে পেরেছি সেজন্য আল্লাহর প্রশংসা আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ যাতে আল আলোকে আমাদের জীবনকে পরিচালিত করা তৌফিক দান করুন কোরআনের এই আলোর কণিকাগুলো আমাদের সারা অস্তিত্ব জুড়ে যাতে আমরা ধারণ করতে পারি কোরআনের আলোয় আলোকিত হতে পারি কোরআনের নূরে নুরানি হতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন কোরআনে হলো বিশ্বনীতি কোরআনে হলো বিশ্ব ব্যবস্থার নাম নতুন কোন বিশ্ব ব্যবস্থা যদি থেকে থাকে সেটা হলো কোরআন চির নতুন আজ থেকে যদি আরো কয়েক হাজার বছর পরের পৃথিবী থাকে তখন আরো বেশি আধুনিক হয়ে যাবে এই কোরআন যুগ যত যাবে কোরআনের বিজ্ঞানময়তা এর বাস্তবময়তা তত বেশি মানুষ প্রমাণ পাবে এটাকে পুরনো করার কোন। সম্ভাবনা নেই কোনো সুযোগ নেই কারো আপনি যত আধুনিক হবেন কোরআন আপনার চেয়ে আরো বেশি আধুনিক হয়ে যাবে ইনশাআল্লা আসুন তাহলে আজকে কোরআনের বিশ্বকর কি মূলনীতি নিয়ে হাজির হয়েছি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি কোরআনের আরেকটি কাল জয়ী বিশ্ববিজয়ী মূলনীতি সুরাল আর আপের পঁচাশি নম্বর আয়ার থেকে আজকে আমরা সংগ্রহ করেছি আলহামদুলিল্লাহ এটা এখন আপনাদেরকে উপহার দেব এটি আল্লাহর উপহার কারো না কারো মাধ্যমে আল্লাহ তালা বান্দাদের মধ্যে সেটা বিতরণ করেন আমি পেয়েছি কারো মাধ্যমে বিশ্ববাসী পেয়েছেন নবী সাল্লা আলিয়াল্লামের মাধ্যমে নবীজি পেয়েছেন জিব্রাইলের মাধ্যমে জিব্রাইল পেয়েছেন সরাসরি আল্লাহর কাছ থেকে আবার সাহবা এখরামদের কাছ থেকে পেয়েছেন তাবেইনগণ তবে আবার সেটা দিয়েছেন তাবে তাবেইন যারা তারা দিয়েছেন তাদের পরবর্তী জেনারেশনকে তারা দিয়েছেন তাদের পরবর্তীদেরকে এভাবে যুগ যুগান্তরে আলহামদুলিল্লাহ সমগ্র মুসলিম শিক্ষা দিয়ে চলেছে আলহামদুলিল্লাহ তিরাশি নম্বর আয়ত আছে মানুষকে কম দিও না तर बस्तु सामग्री जारे पौना आई पा दी गठकियों ठकवाज हम कुर प्रजन्मेटा तो कुरानी असम्मान ये होते ही शब्द अर्थ हलो ठकिए दे कम देर पौना एक हजार टाक তাকে হয়তো পাঁচশো টাকা দিলাম ঠকিয়ে দিলাম এই যে ঠকানোর মনোবৃত্তি সর্বক্ষেত্রে কোরআনের যারা তারা কাউকে ঠকাবে না এটা সম্মানিত সম্মানিত বিধান আপনি কি ঠকাতে চান কাউকে না ঠকাতে চাইবেন না তাহলে কোরআনের অসম্মান আসবে আপনি নিজেও অপমানিত হবেন নিজে ঠকে যাবেন যে আরেকজনকে ঠকায় আসলে সে নিজেই ঠকে এই আল্লাহ বলেছেন যদি সেই মন্দ তোমার নফসের বিরুদ্ধে যাবে কোনো লাভ নেই সৌর আল বাকার দুশো নম্বর আয়াতে একই কথা আল্লাহ বলেছেন মানুষ যা উপার্জন করে ভালো সেটা তার কল্যাণে আসবে যত পাপ সে করে সেটা তার বিরুদ্ধে যাবে আসলে আপনি যদি মানুষকে ঠকান তার নিজেই ঠকলেন করতে পারেন যে কিভাবে ঠকলাম একজন দশ হাজার টাকা না আমি তাকে পাঁচ টাকা দিয়ে মুক্ত হয়ে আসলাম পাঁচ হাজার টাকা ঠকালাম আমার তো পাঁচ টাকা লাভ হলো না লাভ হলো না আপনি দুনিয়াতে হয়তো আর একখানে গিয়ে আপনার পঞ্চাশ হাজার টাকা লস হয়ে যেতে পারে আর আখড়াতে তো ওই লোক আপনার সামনে এসে দাঁড়াবে যার কাছে তার ভাইয়ের কোন জুলুম আছে তার ভাইকে এসে জুলুম করেছে মিনে দিহি তার ইজ্জত বা কোনো কিছু নষ্ট করেছে তার সম্বদ নষ্ট করেছে তার ইজ্জত নষ্ট করেছে তাকে গালে দিয়েছে তাকে থাপ্পড় দিয়েছে তার মাল খেয়েছে যাই কোনো কিছু করেছে তাহলে এটা তো বিচারের দিন উঠবে যেদিন কিছুই নাই সেদিন আপনার সামনে আপনার বিরুদ্ধে যারা বিবাদী তারা এসে দাঁড়াবে এ বলবে আল্লাহ সে তো আমাকে থাপ্পড় দিয়েছে বিচার চাই ও বলবে আমার মাল খেয়েছে এ বলবে আমাকে গালে দিয়েছে ও বলবে আমার ইজ্জত নষ্ট করেছে যা পুঁজি নিয়ে এসেছিল কিছুই নেই সর্বহারা এখন পাওনাদার এখনো বাকি আছে তাহলে কি হবে তাদের এবার পাপগুলো নিয়ে এর উপরে চাপিয়ে দেওয়া ভাইও তো আলাই তার উপরে চাপিয়ে দেয়া হবে না তারপর এই লোকটাকে জাহার নামে ফেলে দেয়া হবে আহা তারে কে ঠকলো মানুষকে কম দেয়া মানে নিজেকেই কম দেয়া মানুষকে ভেজাল দেয়া মানে নিজেকেই বেজাল দেয়া মানুষকে মাফে ঠকানো মানে নিজেকে মাফে ঠকানো আহা মানুষ যদি বুঝতো যদি বিচার না হতো তাহলে ঠকিয়ে দিলেন আপনি পার হয়ে গেলেন কিন্তু আপনার দুই কাঁধের ফেরেস তারা সব রেকর্ড করে রেখেছেন চামড়ার মধ্যে সব রেকর্ড হয়ে গেছে আপনার হাত সাক্ষী হয়ে গেছে আপনার পা সাক্ষী হয়ে গেছে আপনার হৃদয় আপনার কান চোখ সবাই সাক্ষী কোন দিকে পালাবেন কোনো সুযোগ নেই যাই হোক এখানে আল্লাহ একটা বিশ্ব মূল্যিতে দিয়েছেন কোন জাতি কোনো জাতিকে তাদের ন্যায্য পাওনা কম দেবে না হোক না তারা বিজাতি তুমি এক জাতি তারা আরেক জাতি তুমি মুসলিম তারা খ্রিস্টান সমস্যা নেই বা তুমি খ্রিস্টান তারা মুসলিম ঠকাতে পারবে না এটা অমানবিক ব্যাপার তারা হোক না ইহুদি তারা হোক না পৌলিক তারা হোক না বৌদ্ধ হোক নাচ মানুষকে তাদের কোন বস্তু কম দিও না হায়ান জানোয়ারকেও তাদেরকে ঠকানো ঠিক না সেটাও উচিত না হায়ান জানোয়ারও যেটা পাও না আমাদের কাছে সেটাও হায়ান জানোয়ারকে দিতে হয় আল্লাহ তালা জন্য জন্যই এই মহান মূলনীতি এখানে তুলে ধরেছেন প্রিয় ভাই বোনেরা মানুষের যে বস্তু এখানে কম দিও না এটা বলা হয়েছে জীবনের সকল দিকের সাথে এটা সংস্রব রয়েছে আমি কেন শুধু কেবল নামাজ রোজা হজ জাকাত নিয়েছিলেন না দেখুন কি সুন্দর সামাজিকতা একটা কত সুন্দর সমাজ বিনির্মাণের একটা উপাদান এটা আসিয়া কাউকে তুমি ঠকিও না যার যেটা পাওনা সেটা দিও আল্লাহকে আল্লাহরের বাদত দিয়ে দাও মা সেবা পাওয়ার উপযুক্ত রিজিক পাওয়ার উপযুক্ত টাকা পয়সা পাওয়ার উপযুক্ত তোমার কাছে পোশাক আশাক পাওয়ার উপযুক্ত চিকিৎসা পাওয়ার উপযুক্ত থাকার জায়গা পাওয়ার উপযুক্ত তোমার ভালোবাসার উপযুক্ত যা পাওনা সবে দিয়ে দাও কোনো কিছুই কম দিও না দেখুন একটি মার্কেট সেই মার্কেটে যদি ক্রেতারা জানে এই মার্কেটে কেউ ঠকায় না ন্যায্য মূল্যে বিক্রি হয় এবং কোনো ভেজাল দেবে না এবং দু নম্বর কোনো জিনিস এক নম্বর বলে দেবে না যেটা যা সেটা সেভাবে দেওয়া হবে এখানে কোনো ঠকবাজি নেই আবার বিক্রেতারা যদি বুঝে এই মার্কেটে গেলে আমাদেরকে কোনো জুলুম করা হবে না কোনো চাঁদাবাজি করা হবে না অন্যায় করে আমাদের টাকা কেউ ডাকাতি করে নেবে না কোনো হাইজাকার হবে না তাহলে সেই মার্কেটে সারা পৃথিবীর ব্যবসায়ীরা ব্যবসা করতে চাইবে ক্রেতারা আসতে চাইবে বাজার জমজমাট হয়ে উঠবে প্রত্যেকে প্রত্যেককে তার পাওনা জিনিস যদি সঠিকভাবে দেয় এই পৃথিবী একটা ছোটখাটো জাননাতে হয়ে যাবে সুখের পৃথিবীতে পরিণত হয়ে যাবে একটা সভ্যতা গড়ে উঠবে মানবিক সভ্যতা গড়ে উঠবে পরস্পরের আস্থা আনার জন্য এই মূলনীতিটা অপরিসীম গুরুত্বপূর্ণ বলা তাসনিয়া এমন কোন দিক নাই এই বিধানটি যেদিকে যাবে না আপনি কারো অধিকার খর্ব করবেন না যার যেটা অধিকার আছে সেটা আপনি দিবেন তাহলে দেখবেন সমাজ কত সুন্দর হয় কত উন্নত হয় অর্থনৈতিক কত চাঙ্গা হয় আসলে মানুষ মানুষকে ঠকায় অধিকার হরণ করে মানুষকে ক্ষতিগ্রস্ত করে বিধায় মানুষের এসব দুর্নীতির কারণে জলুমের কারণে উৎপীড়নের কারণে বিশ্বময় সার্বিক একটা ভারসাম্যহীন অবস্থা তৈরি হয় যেটা আজকের পৃথিবীতে হয়েছে যেটা আমরা দেখি সেজন্যই এই আয়াতটি একটি বিশ্বমূলনীতি হিসেবে যদি গ্রহণ করা হয় পৃথিবীর সব জাতি সমৃদ্ধি লাভ করবে প্রিয় একটি বিরতির সময় হয়েছে ইনশাআল্লাহ বিরতির পর আবারও হাজির হব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 अत्याचारे इसलमे अधिकार आदेश बुधवार सन्ध्या साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीस टी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 দেখুন বিরতির পর আবারও হাজির হলাম আল কোরআন এর বিশ্ববিজয়ী মূলনীতি মানব জাতিকে তাদের কোন কিছুই কম দিও না অনেকগুলো আছে বাহ্যিক অধিকার যেমন মানুষের একটা ঘর পাওয়ার অধিকার রয়েছে ছেলে মেয়েরা পিতার কাছ থেকে একটা সুন্দর থাকার বাসস্থানের হক রাখে স্ত্রীর হকটা রাখে তাকে সেই হকটা দিতে হবে তারপর ফিতি ফিতে বসবাস করার জন্য মানুষের জমির প্রয়োজন রাষ্ট্রীয়ভাবে যার জমি নেয় তাকে জমিন ব্যবস্থা করতে হবে ছাত্র লেখা করবে তার বই নেই তাকে বই দিতে হবে পড়া লেখা করেছে সার্টিফিকেট প্রয়োজন সার্টিফিকেট দিতে হবে পরীক্ষা দিয়েছে সে একশো মার্কের অ্যান্সার করেছে আপনি তাকে সুন্দরভাবে যেটা পাও না আশি মার্ক পাও না আশি মার্কে দেবেন নব্বই মার্ক পাও না নব্বই দেবেন দশ কম দেবেন না যার যেটা পাও না সেটা তাকে দেয়া এটা এই মূলনীতির কথা এখানে বাহ্যিক হকগুলোর পাশাপাশি যেগুলো দেখা যায় না নীতিগত হক নীতিগত অধিকার মানুষের সেগুলো কিন্তু এই আয়তের অন্তর্ভুক্ত একজন বৃদ্ধ সে আপনার কাছে শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত একটি হাদিসে নবীজি বলেছেন ইনামিন ইজনাহে একরম আজ শেবাতিল মুসলিম যে মুসলিমের চুল দাড়ি সাদা হয়ে গেছে এমন একজন মুসলিমকে একরাম করা সম্মান করা আল্লাহকে সম্মান করা আল্লাহ আকবর যেখানে মুরুবীরা আছেন চুলদারি সাদা বয়স্ক মানুষের আছেন যুবকদের উচিত তাদের কাছে যাওয়া তাদের জীবন ইতিহাস শোনা একজন মুরব্বী পেলেই একটু বসা তারা খুশি হয় বার্ধক্যের কালটা এরকম এ সময় মানুষ সরে যায় বৃদ্ধের কাছে যেতে চায় না তরুণরা যদি তাদের কাছে যায় তাদেরকে মূল্যায়ন করে তাদের বিগত জীবনের অভিজ্ঞতা লব্ধ যে জ্ঞান তাদের কাছে আছে এগুলো তারা শেখে তাহলে তারা সমৃদ্ধ হল বৃদ্ধরাও আনন্দ ফেল বুঝলো যে তরুণরা আমাদেরকে শ্রদ্ধা করছে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে বাসের মধ্যে আপনি বসে আছেন আপনি বসে থাকাটা আল্লাহর কাছে অপছন্দনীয় আপনি যুবক মানুষ আপনি তাকে বসতে দেন অথবা মাঝে মধ্যে আপনি বসেন তাকেও বুঝতে দেন এটা বৃদ্ধির প্রতি श्रद्धा मानी आल्ला के श्रद्धा करा बृद्धिम करा मानी आल्ला के तजीम कराने आलेम दिन आलेम एक, आले आले एक हाफे कुरान कुरान कारण सम्मान पार उपयुक्त आलेम दिन बहिर ज्ञान तरह धारण कर ज्ञान कारण सम्मान दीते उचित आर शिशुरा आोटरा आरोप उचित शिशुरा पाओना स्नेह माया पावना এটা তার পাওনা তার অধিকার এই অধিকার তাকে দেয়া এটা উচিত না দিলে আপনি ঠকালেন এজন্য নবী জন্য নবী সাল্লাহ শিশুদেরও নবী শিশুরা কাঁধে চড়তেন কোলে তুলতেন নিজের বাহনের আগে পিছনে বসাতেন শিশুদের কি শিশুদের অধিকার দিতেন আবার স্ত্রীদের কাছে গেলেতে আমি নবী আখেরই নবী একেবারে সেরকম ভাব নিয়ে যদি বসে থাকতেন তাহলে সংসার করতো কেউ সাথে আশা দিকে নদী আল্লাহ তালনাকে জিজ্ঞাসা করা হয়েছিল নবীজি ঘরে থাকলে কি করেন তিনি বলতেন কানা কোনালি সামালে তিলমেজিতে সবাই বোখারি তে আশি রয়েছে নবীজি তার পরিবারের কাজে থাকতেন ইয়াকালাহু নিজে স্যান্ডেল মেরামত করতেন ইয়াকিটু শাহবাহু কাপড় সেলাই করতেন তারপরে চুলায় আগুন দিতে হবে তরকারি কাটতে হবে মানে পরিবারের যত খ্যাদমত কাজ আছে ওগুলি উনি করতেন নাহলে বাক্স না আসিয়াম হবে স্ত্রীদের সাথে স্বামীর মতো আচরণ করতেন তাদের যা লাগবে দিতেন যে আনন্দ এবং যেভাবে তাদের সাথে কথা বললে তারা খুশি হবেন তিনি যে স্ত্রীর ঘরে যাইতেন সব স্ত্রীকে ডেকে ওখানে নিতেন তাদেরকে তাদের সাথে সেদিন কথাবার্তা বলতেন আনন্দ করতেন একজন স্বামী হিসাবে তাদের হক যেটা দেয়ার সব কিছু তাদের সাথে করতেন তারপরে তারা নিজ নিজ ঘরে যেত মানুষকে তাদের মানুষ সবচেয়ে বেশি ঠকায় মানুষকে ইনসাফের ক্ষেত্রে ইনসাব খুব কম মানুষের মধ্যে এটাই কম পাওয়া যায় সবচেয়ে বেশি এজন্য আল্লাহ আট নম্বর আয়তে বলেছেন তাদের সাথে তোমার দুশ্মন যদি কোনো অন্যায় করে দুশন হওয়ার কারণে অন্যায় করেছে মাত্রা তুমি একশো মাত্রা যদি শাসে দিয়ে দাও আল্লাহ ধরবেন তোমার কে ময়দানে যেটুকু অপরাধ ঠিক ওইটুকু শাস্তে যেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এর বাইরে যাওয়া যাবে না তোর আবার কিসের ঠক না এটা তো ইসলাম না তাকে তার ইনসাফ আদায় করে দিতে হবে জন্য হজরত আলী রাধি আল্লাহ কথা ইতিহাসে আছে নবীজির ইতিহাসও এরকম আছে যেই ইনসাফের প্রার্থনা করেছে ইনসাফ চেয়েছে সে কোন জাতির মানুষ এটা ইসলামে দেখার কোনো সুযোগ নেই তাকে তার ইনসাফ পাই দিতে হবে লা আলা আল্লাহ দেলু করো তাহলে দেখুন দুশ্মনের সাথেও ইনসাফ করতে বলা হচ্ছে তাহলে আপন মুসলিম ভাইদের সাথে ইনসাফ যে করতে হবে মধ্যে কোনো সন্দেহ আছে আপনি কাউকে ঘৃণা করেন সেজন্য আপনি তাকে জুলুম করতে পারবেন না আসলে এই মূলনীতিটি কত সুন্দর মূলনীতি ওলা তাসন ব্যবসায়ীরা প্রায় ব্যবসায়ীরা দেখা যায় মাপে কম দিচ্ছেন এল্লা মশা আল্লাহ ভালো তো আছেই আপনি যে কম দিলেন আপনি নিজেকেই কম দিলেন কেমতের ময়দানে এটা আদায় করবে আল্লাহ তালা আপনার পুণ্য ন্যায় কামল দিয়ে তাকে আল্লাহ তালা তখন ন্যায় বিচার করে দিবেন। মাপে কম দেওয়া যাবে না কোয়ালিটিতে কম দেওয়া যাবে না এক নম্বর বলে দিয়েছেন আসলে পণ্যটা দুই নম্বর বা ডুপ্লিকেট নকল বলেছেন খাঁটি আসলে সেটা খাঁটি নয় এগুলি সব মানুষকে ঠকানো অতএব মানুষকে ঠকানো যাবে না পিতার কাছে সন্তানরা যে স্নেহ পাওয়ার সেটা দিতে হবে যে শিক্ষা পাওয়ার সেটা দিতে হবে সন্তানকে আল্লাহর পরিচয় দিতে হবে সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে প্রথম শিক্ষা বলো কোরআন সন্তানকে সালাতে নির্দেশ দিতে হবে যখন সাত বছর বয়স হলো সাত বছর বয়স হল সন্তানকে চলাতে নির্দেশ দিলেন না এটা তাকে তার পাওনা বস্তু কম দিলেন ঠকালেন এটারও বিচার হবে যাকে যেটা দিতে হবে দান করা উচিত সেটা দিতে হবে স্ত্রীর উচিত স্বামী যে সব বৈধ কথা বলে এগুলিতে স্বামীর আনুগত্য করা স্বামীর অনুমতির বাইরে বাড়ির বাইরে না যাওয়া স্বামী পছন্দ করে না এমন সব লোকদেরকে বাড়িতে না আনা এখন আইনি আপনার পক্ষে মহিলাদের পক্ষে আইন আদালত সব মহিলা যদি স্বামীর উপর জলুম করেন স্বেচ্ছাচারিতা করে স্বামীকে কম দিলেন স্বামী যে প্রেম প্রীতি ভালোবাসা যে আনুগত্য শ্রদ্ধা পাওয়ার সেটা যদি কম দেন আপনি ঠকলেন স্বামী দুনিয়াতে কষ্ট পেল কিন্তু আখেরাতে কষ্ট পাবেন আপনি বেশি এজন্য জন্য কোনো ক্ষেত্রেই কোনো কিছু কম দেয়া যাবে না একজন ভালো মানুষ তিনি ভালো নিয়তেই একটা ভালো কাজ করেছে হয়তো সামান্য একটু ভুল হয়ে গেছে সামান্য ভুলের কারণে শুধু তার সমালোচনাই করলেন তিনি যে কাজটা করেছেন এখানে একশো ভাগ শুধু খারাপই করেননি নব্বই ভাগ ভালো করেছেন দশ ভাগ হয়তো তার একটা ভুল হয়ে গেছে এখন এই দশ ভাগের জন্য পত্রিকায় টেলিভিশনে এখানে সেখানে অনুষ্ঠানে শুধু তার দুর্ন যে নব্বই পারসেন্ট ভালো করল তার একবারও বললেন না তা ঠকালেন তাকে তার পাওনা কম দিলেন যদি একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট তার ভালো করে থাকে সে তাহলে নব্বই পার্সেন্ট প্রশংসা দিতে হবে তাকে সুক্রিয়া বলতে হবে জানাতে হবে আল্লাহ শুক্রিয়ার পর দশ পার্সেন্ট বলবেন যে ভাই তবে এইটুকু যদি ভালো করত তাহলে সর্বাঙ্গীন সুন্দর হতো এটা হলো ন্যায় বিচার আপনি ন্যায়সঙ্গত দৃষ্টিভঙ্গি দিলেন আসলে এই একটি মূলনীতি এত সুন্দর মূলনীতি এই মূলনীতির উপর চললে সমাজে কোনো অশান্তি আসবে না স্ত্রীর পাওনা যা দেয় আর স্বামী যদি তা দেয় আবার স্বামীর যা পাওনা স্ত্রীর যদি সেটা কম না দেয় তাদের সংসারে কোনো অশান্তি আসবে আসবে না সন্তানরা মাতা পিতার কাছে যা পাওনা বিশেষ করে যে শিক্ষা দীক্ষা পাওনা শিষ্টাচার মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যে চেষ্টা প্রচেষ্টা করা উচিত সেগুলি যদি মাতা পিতা তাদেরকে দেয় না ঠকায় তাহলে এই পিতা মাতাও কখনো সন্তানদের দ্বারা ঠকের মুখোমুখি হবে না কেমা তিন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে যেমন কর্ম তেমন ফল কেমা তাদিন এই দুনিয়াটা এরকমই কিছু মানুষ পিতে আছে শুধু নেগেটিভ চিন্তা করবে একটু আগে যেটা বলেছি একজন মানুষ कत भलो क्या करते क्यों जो भलो क्या कर भूलि होते ही से भूल भूल मात्राए रेखे बोलते जी बोलते मात्रा बाड़िए बोल से कौरण दिए जेटा पाना ता दी समाज एतिमेर पौना एतिम के दीते मेस्किन पौना मेस्किन के दीते প্রতিবেশীর পাওনা প্রতিবেশীকে দিতে হবে মেহমানের পাওনা মেহমানকে দিতে হবে একজন অন্ধ মানুষ তারও একটা পাওনা আছে সামনে সে চলছে সেখানে একটা ভয়ঙ্কর গর্ত সে পড়ে যেতে পারে তার পাওনা হলো তাকে রক্ষা করবেন আপনি যার যেটা পাওনা সেটা যদি আমরা দেই তাহলে ইনশাল্লাহ আমরা নাজাত পাবো ওয়াইলুল্লির মোতাবিফিন যারা মানুষকে কম দেয় তাদের জন্য জাহার নাম একটা সুরাই আছে কম দেয় জন্য যাহার নামে সুরা আল্লাহ বিশ্বাস করে না যে তাদেরকে পুনরায় জীবিত করা হবে আয়াত বা এক নম্বর থেকে ছয় নম্বর আয়াত পড়ুন না দেখবেন যে যারা কম দেয় ঠকায় তাদের কি পরিণতি আল্লাহ তালা আমাদেরকে এমন তফিক দেন যাতে কাউকেই তার পণ আমরা কম না দেই। কম দেওয়ার মাধ্যমে নিজেরাই আমরা ঠকের সম্মুখীন হবো দুনিয়াতেও আল্লাহ আমাদের হেফাজত করুন এবং এই সুন্দর কোরআনিক মূলনীতি সারা বিশ্বময় পালন হয় সেই পরিবেশ আল্লা দান করুন সোফানকালামালাইকুম রহমতুল্লাহ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 पाउंड बस टाक पाठिएमेल कर समाधान